بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين لسام بفضلك المتواجد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 মুসলিম সবালুক নারী পুরুষের উপর ফরোজ করেছেন এবং এই পাঁচ অক্ত সালাতের নামাজের সময় শুরু এবং শেষ আল্লাহ পাক রব্লা আলমিন সুনির্দিষ্ট করেছেন যার আগেও সময়ের আগেও সলাধ শুদ্ধ হবে না আর সময় পার হয়ে যায় যদি ইচ্ছাকৃত তাতেও সালাদ হবে না ইচ্ছাকৃত হলে অনিচ্ছাকৃত যদি সময়ের আগে পরে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক ক্ষমা করবেন রব্বান আল্লাহ তো না ওখতানা আল্লাপাক দোয়া শিখিয়েছেন যে হাত আমাদের পাকড়াও করিও না ইন্দ্র এই জন্য আখতানা অথবা ভুল করে দি ভাবছেন যে সূর্য ডুবে গেছে সূর্য ডুবেনি তারপর নামাজ সময়ের আগে হবে না আবার কাজা করতে হবে কিন্তু সময় যদি বেরিয়ে চলে যায়। আর তাতে শরীয় থাকে অর্থাৎ ভুলে গেছেন অথবা ভুল করেছেন জানা নাই নেই মনে করছেন যে এটি হয়তো টাইম সেই ক্ষেত্রে ক্ষমা আছে হাদিস আছে হাদিসটি আসছে আজকের আলোচনায় যে কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায় অথবা নামাজ ভুলে যায় তাহলে যখনই জাগবে অথবা যখনই মনে হবে তখনই সনাত নেবে এটি হচ্ছে তার অর্থ কিন্তু ইচ্ছা করে অধিকাংশ লোক কাজা করে আজকাল এইরকম কাজা ইসলামের নেই এটা সঠিক মতে কবুল হবে না হাট বাজার করছেন কাজে ব্যস্ত আছেন হ্যাঁ অথবা শুয়ে খেয়ে গেলেন সূর্য উঠার পরে ফোজের নামাজ পড়ছেন শহরের মানুষরা আজকাল এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে নামাজ পড়ে পাঁচ টাইম মনে কাজ মুসল্লি কিন্তু যখন সকালবেলা অফিস যাওয়ার জন্য উঠে অথবা দোকানপাটে যাওয়ার জন্য ব্যবসায়ী উঠে তখন নামাজ পড়ে সাতটা আটটা এই এইরকম নামাজ কবুল হবে না মনে রাখবেন তো নবী করিম সাল আলী সাল্লাম তার আমল দ্বারা কথার দ্বারা যখনই সালাত ফরজ হয়েছে তারপর সাহাবাহামদেরকে সলাতে নামাজের অক্তের শুরু শেষ সুন্দর করে শিখিয়ে দিয়েছেন এবং নবী মোহাম্মদ শেষ এবং আখেরি অক্ত জিব্রাইল আলী সালাতাম মকার মেয়েরাজ যে রাতে হয় সালাদ ফরো হয় তার সকালবেলা থেকে দুই দিন পরপর ছিলেন তিনি মহতাম আলী গুল এতে বোঝা যায় যে নামাজের অক্তের বিষয়টি কত গুরুত্বপূর্ণ আসমান থেকে জিবাইল সালামকে পাঠাচ্ছেন জমিনে আর দুই দিন ধরে থাকছেন মক্কাই আর নবী সাল্লা করছেন একদিন আওয়াল অনেকদিন আখেরি আলোচনার বিষয় হচ্ছে নামাজের শর্তাবলী সম্পর্কে নামাজের বেশ কিছু শর্ত রয়েছে তার প্রথম শর্ত হচ্ছে নামাজের রক্ত প্রবেশ করা মানে নামাজটা আপনার সালাদটা সালাতের সলাতে ভিতরে হইতে হবে এর প্রথম দিকে সবচাইতে ভালো শেষখানে হোক কিন্তু ওক্তের ভিতরে হইতে হবে অক্তের আগেও চলবে না অক্তের পরেও চলবে না এটি হচ্ছে নামাজের জন্য কি শর্ত আর প্রত্যেকটি শর্ত ফরজ শর্ত মানে ফরজ কাজটি হচ্ছে ফরজ বাবন সলাহ লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে তার শর্ত তাই না আমার সাথে একটা আপনার শর্ত আছে বলিনা বলি না বাংলায় বাংলা শব্দ শব্দ আছে আর না হলে যারা ইংলিশ ম্যান তারা বলে একটা আপনার সাথে একটা কন্ডিশন আছে হ্যাঁ শর্ত ছাড়া আর কোন বাংলা আছে জানো নেই তো আরবি শর্ত না আরবি আর শর্ত লোকাতন আল আলামত শর্তের আবিধানিক অর্থ হচ্ছে লক্ষণ চিহ্ন আলামত হ্যাঁ নিদর্শন এগুলি হচ্ছে আলামতের বাংলা তো নামাজের শর্তগুলিকে শর্ত কেন বলা হয় তাহলে শাব্দিক অর্থের সাথে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে যে নামাজ যে চিহ্নিত সময় হচ্ছে এই সময়গুলি থেকে এই শর্তগুলি হ্যাঁ হচ্ছে নামাজের জন্য চিহ্নিত বিষয় নিদর্শন এই অর্থে শর্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এই ফরজ বিষয়গুলির ক্ষেত্রে সার আন শরীয়তের পরিভাষায় মানে ইসলামের দৃষ্টিতে ফকাহামদের কাছে শর্ত কাকে বলেছেন যে শর্ত এমন একটা বিষয়কে বলা হয় যেটা না হইলে যেই বিষয়ের জন্য শর্ত লাগেছেন সেটা হয় না এটা হচ্ছে একটা অংশ আর অংশ আছে দ্বিতীয় অংশ কি আলুদি অন্য শর্ত লাগা হয়েছে সেটা পাওয়া আবশ্যক যে আবেন সেই জন্য সেটা হয়ে যাবে যার জন্য শর্ত লাগা এটাও জরুরি না আর হবে না এটাও জরুরি না আপনার শর্ত পুরা আছে তাই বলে যার জন্য শর্ত যে কাজটির জন্য সেই কাজটি হয়ে যাবে হ্যাঁ নিশ্চিত এটা আবশ্যক না আরো হবে না এটা আবশ্যক না কিন্তু কি শর্ত ঠিক না কারো পাসপোর্ট নেই বিদেশ আসতে পারবে সম্ভব না অসম্ভব অসম্ভব তাই না তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম অংশটুকু যে শর্ত হলো কি এখানে পাসপোর্ট আর যার জন্য শর্ত লাগা হয়েছে সে বিষয়টি কি বিদেশ আসা বিদেশ আগমন তো যার কাছে পাসপোর্ট নাই তার বিদেশ আসা হবে না অর্থাৎ শর্ত না থাকলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা হবে না বলেছেন মাই আল জমিন আদামিহেল আদম শর্ত নাই এমন বিষয়কে শর্ত বলা হয় যেটা না হইলে যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা হবে না বিদেশ আসার জন্য পাসপোর্ট শর্ত ভিসা শর্ত পাসপোর্ট নাই ভিসা নেই সুতরাং বিদেশ আসা নেই বলছে আর না থাকবে তাই না অবৈধ ব্যক্তি তাহলে এই পাঠটা উদাহরণ দিয়ে বুঝে নিলেন দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝালাম এখন নামাজের উদাহরণ দিয়ে পরে বুঝাবো এটা দুনিয়ার উদাহরণ তারপরে নামাজের জন্য যে শর্তগুলি রয়েছে সেটা ফিট করব দ্বিতীয় অংশ কি যে শর্ত যদি পাওয়া যায় তাহলে যে বিষয়টি জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে না যাবে না হ্যাঁ সেটা পাওয়া যাওয়া সম্ভাবনা আছে আবশ্যক নাই আর পাওয়া যাবে না এমনটা কথা এটাকে বোঝানো উদাহরণ দিই বিদেশ আসা এটা হচ্ছে একটা বিষয় এর জন্য শর্ত কি বললেন পাসপোর্ট অভিসে একজনের কাছে পাসপোর্ট আছে তার মানে বিদেশ চলে আসবে যে শর্ত পাওয়া গেলে যে মশরুথ যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটা পাওয়া যাবে আবশ্যক না শর্ত হচ্ছে পাসপোর্ট আর বিদেশ আসা হচ্ছে মশরুথ যার জন্য শর্ত লাগানো হয়েছে যে বিষয়টির জন্য শর্ত থাকলে মানে পাসপোর্ট থাকলে যে বিদেশে কদম রেখে দিবেন জরুরি নয় মেলা বাধা হইতে পারে শর্ত তারপর বাধা পারে না হ্যাঁ আর একটা শর্ত ওগুলো শর্ত পোড়া হয়েছে সব শর্ত পোরা আছে তারপরে ওকে নিশ্চিত যে বিদেশ চলে আসবো হ্যাঁ আইনের আওতাতে আপনাকে সরকার বলল যে দেশের বাইরে তুই যেতে পারবি না পাসপোর্ট আছে ভিসা আছে হইতে পারে না পারে না ভিসা ক্যান্সেল হয় না হয় না আসামি না সবকিছু করার জন্য আর উদাহরণ দিয়ে কয়েকদিন আগে ঘটেছে সেই জন্য বলছি সৌদি আরবে রোজগারের জন্য হ্যাঁ আসার ওপর হচ্ছে রোজগার বিদেশ আসবেন তারপরে না এখানে রোজগার শুরু হবে হ্যাঁ ইনকাম শুরু হবে ইনকামের জন্য শর্ত হচ্ছে পাসপোর্ট হ্যাঁ ভিসা শর্ত তাই না কত শর্ত সব শর্ত পুরা করলেন ফ্লাইটের টিকিট ওটাও ঠিক ওটাও আছে সব শর্ত আছে পৌঁছে গেলেন গেলেন এখানে কিসের জন্য শর্ত বললাম বিষয়টি কি রোজগার আমদানি জরুরি যে আপনি এখানে সৈদ পৌঁছে গেছেন মানে আমদানি শুরু হয়ে যাবে জরুরি কত লোক হ্যাঁ ধাক্কা খেয়ে চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না তাকে যেতে হবে গাড়িতে যেই গাড়িতে চড়েছিল দুইজন বাংলাদেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দুজনে মারা গেছে অনেক টাকা খরচ করে এখন বুঝতে পারলেন আমার উদাহরণটা सबगुलर्त पूरा रोजगार रोजगार सब तरह रोजगार सब शेष अल्लाह अकबर तल्लाजू देहू शर्त पावा गे विषय जो शर्त हो जाए जरूरी नारे ना जरूरी শর্ত পুরা করে দিয়েছেন পাসপোর্ট ভিসা টিকিট সবকিছু হয়ে গেছে হবে না এমন কথা হয়ে যেতে পারে তো এই উদাহরণ গুলো দিয়ে বুঝে এলামের বিষয়টি একটা শর্ত হচ্ছে আজকের আলোচনা কি যে সময় উপস্থিত হওয়া নামাজের সময় উপস্থিত হওয়া প্রবেশ কর নামাজের সময় শুরু হইতে হবে নামাজের সময় শুরু হইলেই এটা হচ্ছে শর্ত তাই না আর কিসের জন্য শর্ত বিষয় বস্তু কি মানে শর্ত লাগানো হয়েছে প্রবেশ করেছে তাইলে কি নামাজ হয়ে যাবে হ্যাঁ হবে নামাজের রক্ত প্রবেশ করেছে কিন্তু মহিলার মেন্সের অবস্থা আছে হবে তাহলে বুঝা গেল রক্ত প্রবেশ করেছে এখন নামাজ পড়ছে নামাজ হবে না হবে না নামাজ হবে ও যদি নামাজে রক্ত প্রবেশ করেছে বলে নাপক অবস্থায় নামাজ পড়া শুরু করে তো হবে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে শর্তের সংজ্ঞা অসরুত সলাতে মাতা তোহা আলিহা মাল এম খান নামাজের জন্য যে শর্তগুলি সেগুলি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ের জন্য শর্ত লাগানো হয়েছে যে বিষয়ের জন্য শর্ত লাগানো হয়েছে ওই বিষয়টি এই শর্ত গুলির ওপর বা ওই বিষয়ের শুদ্ধতা এই শর্ত গুলির উপর নির্ভরশীল শর্তগুলির উপর নির্ভরশীল মাল এম যথা সাধ্য যদি পারেন যেমন বিশুদ্ধতার জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য বা নামাজ নামাজের শুদ্ধতা নির্ভরশীল কিসের ওপর অক্ত প্রবেশ করার উপর হ্যাঁ অক্ত যদি না প্রবেশ করার অক্স না হয় নামাজ হবে না জি নিশ্চয়ের ওপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে বা নির্ধারিত সময়ে মকুতা অক্স থেকে হাদা মকুতান মানে হচ্ছে হ্যাঁ নির্দিষ্ট সময় যে নির্দিষ্ট সময়গুলি রয়েছে ওই সময়গুলিতে ফাদিদ তৌকিত মানে হচ্ছে হ্যাঁ নির্দিষ্ট করা যার অর্থ হচ্ছে এই যে আলাহ সুবাহ হাদ্দ সালাত আদায়ের জন্য কালের মধ্যে সময়গুলিকে গুলিকে আল্লাহা কি করেছেন হ্যাঁ সুনির্দিষ্ট করেছেন মাহদুদ আতুজি ও কাবুল্লাহ যার আগে নামাজ পড়লে নামাজ হবে না জোর নামাজ যদি আজকাল আজান হচ্ছে কয়টাই পঞ্চাশ যদি কেউ এগারোটা বিশ ত্রিশ চল্লিশ হবে না এইরকমই প্রত্যেক নামাজের ক্ষেত্রে এইরকমই প্রত্যেক নামাজের ক্ষেত্রে জোহর এসব আসর পড়ছেন এই ক্ষেত্রে বৈধতা রয়েছে জমা করার তারপরেও এই জমা করার বৈধতার কারণ হইতে হবে আপনি বাড়িতে বসে জমা করে নিয়েছেন যে একবার সাইরে চলে আসি চলবে না হবে না সুনির্দিষ্ট সময়ে যদি নামাজ না পড়া হয় তো সে নামাজ শুদ্ধ হবে না এই সময়গুলি এই নিম্ন রূপ যা বর্ণনা করেছেন লেখক প্রথম হচ্ছে মাথার ওপর থেকে সূর্য গড়ে গেলে বা ঢলে গেলে এই জওয়াল মানে হচ্ছে মে লোহা এল আল পশ্চিম আকাশের দিকে ঝুঁকে যাওয়া হ্যাঁ কোন দিক দিয়ে যায় আইডিয়া আছে কিছু না দেখেন না একই জায়গায় দিয়ে আকাশের হ্যাঁ শীতকালে হ্যাঁ পশ্চিম শীতকালে যখন আপনি দাঁড়াচ্ছেন দুপুরবেলা তখন দেখবেন সূর্যটা কোথায় থাকে হ্যাঁ তাই না মাথার উপর তো অনেক দূরে থাকে কিন্তু মাথার উপরে বরাবর না হলো মাথার সামনা সামনি আছে এটা হচ্ছে মসামথা হ্যাঁ সেই রেখার উপরে আছে যখন হ্যাঁ এটা হচ্ছে ঠিক দুপুরবেলা যখন একটু ওখান থেকে গড়ে গেছে পশ্চিম দিকে এটা কি করে বুঝবেন ছায়া দেখে বুঝতে পারবেন যে আমার ছায়াটা এখন হ্যাঁ পশ্চিম দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে সমান হওয়ার পরে পূর্ব দিকে চলে যাচ্ছে সামান্য একটু গেলে ওইটা হচ্ছে জওয়াল মানে মাথার উপর সূর্য গড়ে যাওয়া তার মানে কোন ঘন শরীয়তে এমন ভাবে সময় নির্ধারণ করা হয়েছে যে কেপ পর্যন্ত মানুষ উন্নত থাকুক আর অনুন্নত থাকুক মানুষের কাছে এই রকম কোন যান্ত্রিক সভ্যতা থাকুক আর নাই থাকুক এ মানুষ শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক না আমাদের রক্ত শকান বা গড়ে যাওয়া যা বর্ণিত হয়েছে উল্লেখিত হয়েছে ফিখা তার মহান আল্লাহ এই বাণীতে সুরা বাণী ইসরায়েল ইসরা আঠাত্তর আল্লাহ করেছেন আকিম ইসলাত হে মুসলিম তুমি সলাৎ কায়েম করো নামাজ কায়ে করো লে দুলুক ইমস সূর্য মাথার উপর থেকে ঢলে গেলে গড়ে গেলি হ্যাঁ গড়ে যাও ছায়া হর পর পূর্ব দিকে ছায়াটা পূর্ব দিকে এখন আপনার নিজের আপনার বডির হোক অথবা কোন পিলারের হোক একটা কোন কাঠির হোক আপনি কোন একটা কাঠি করে দেন পশ্চিম দিকে পড়ছিল পশ্চিম দিক থেকে আস্তে আস্তে আস্তে ছায়া ছোট হয়ে আসছে সকাল সকালে ছায়া বড় থাকে তাই না আবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে ছায়া বড় হয় ছোট হইতে হতে হইতে হতে একবারে হয়ে গেল সমান হয়ে গেল সামান্য হয়ে গেল কিছুটা ছায় থাকতে পারে দূরে থাকবে তত ছায়া হবে দুপুর বাড়লো মাথার উপর শীতকালে দেখা যায় যে ছায়া বড় লাগে দেখে গ্রীষ্মকালে তখন আপনার ছায়া আরো কম হবে তারপরে দেখা গেল যে ছায়াটা আমার বড় হওয়ার পরে ঝুঁকে গেল কোন দিকে জমিনে হ্যাঁ পশ্চিম পূর্ব দিকে পূর্ব দিকে ঝুঁকলো সূর্য যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে না ছায়া পড়বে ওয়াম জোহর এটা তো শুরু হইলো জোহরের সময় যোহর শেষ হবে কখন বলছে যে জোহরের সময় হ্যাঁ চলতে থাকবে কতদূর পর্যন্ত মিসলাহু যতক্ষণ কোন কিছুর ছায়া তার সম পরিমান না হয় লম্বা হওয়ার দিক থেকে হ্যাঁ কাঠি পরিমাণ ছায়া বা আপনার সমান আপনি সাড়ে তিন হাতের মানুষ আপনার সমান ছায়া যখন হয়ে গেছে পূর্ব দিকে ঝুঁকে গিয়ে কতটা ছায়া হয়েছে হ্যাঁ সমান হয়েছে এই যে সমান হবে এর সাথে সাথে শুনে রাখেন আর একটা এতে সংযোজন করতে হবে সেটা পরে উল্লেখ যখন মাথার উপর সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটা বাদ দিয়ে হ্যাঁ কাঠি সমান ছায়া হইতে হবে এবার বুঝেছেন না দুপুরে ঠিক যখন মাথার উপর সূর্য হ্যাঁ বা মাথা বরাবর সূর্য তখন ছায়া থাকে না থাকে না না ছায়া থাকে না ওই ছায়া টুকু বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হইতে হবে যখন এক কাঠি পরিমাণ হয়েছে তার মানে এখন জহরের সময় শেষ জহরের সময় শেষ তার মানে এখন আসরের সময় শুরু আসরের সময়ের কথা আসছে শুধু এইটুকু বলবেন না যে এক কাটি পরিমাণ হলে কি হয়ে সময় শেষ হয়ে যায় শুরু হয়ে যায় দুপুর বেলা ওতে সংযোজন করে পরীক্ষা করে দেখুন আমরা মেলা পরীক্ষা করেছি হ্যাঁ শুধু ঘড়ি দেখে নামাজ না পড়ে দুপুর বেলা যেদিন সময় আছে যখন ঠিক মাথার উপর সূর্য আস্তে যাচ্ছে ধরেন এগারোটা আহ পঞ্চাশ মোট ওই ধীরে ধীরে ধীরে ঠিক যখন সমান হচ্ছে ছায়াটা তখন কতটা ছায়া থাকছে ওই ছায়াটাকে মেপে নিবে ওই ছায়াটা মেপে তারপরে তখন আসরের সম্ভব জোহরের সময় শেষ হতে যাচ্ছে তখন দেখছি আমার লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে লাঠি পরিমাণ ছায়া হয়ে গেছে আর এই যে দুপুরবেলা যখন মাথার বুঝ সূর্য ছিল তখন যতটা ছায়া ছিল ওটা প্লাস হয়ে গেছে তার মানে এখন জোরে সময় শেষ আসার সময় শুরু থাই ফাই মানে ছায়া আর জাওয়াল মানে সূর্য গড়ে যাওয়া ঢলে যাওয়া তো মাথার উপর সূর্য যখন গড়তে যায় কোন দিকে পশ্চিম আকাশের দিকে সেই সময় যতটা ছায়া থাকে ওই ছায়া বাদ দিয়ে এক কাঠি পরিমাণ হইতে তারপরে এর মাধ্যমে কি হয়ে যাবে জোহরের রক্ত শেষ হয়ে যাবে কারণ নবিস বর্ণিত হাদিস রয়েছে জোহরে জোহরের হচ্ছে ওই সময় যখন সূর্য গড়ে যায় সূর্য মাথার উপর থেকে যখন গড়ে যায় তখন শুরু শেষ কোনটা ওয়াকানা দিল্ল রেখা তুলে আর হয়ে যায় প্রত্যেক মানুষের ছায়া তার সমপরিমাণ। তা সে যতটা লম্ব ততটা ছায়া যখন হয়ে যায় তখন কি হয়ে গেল জহর রক্ত শেষ তার শুরু এবং শেষ বলা হয়েছে জহর শুরু হয় কখন এ যা সূর্য মাথার উপর থেকে গড়ে গেল এখানে জালাতিস্যামস হাদিস এসছে আর কোরআন খেরিমের আয়তে আটাত্তর নম্বর আয়তে লেদুলু কি ওয়াল দোলুক আর জিনিস শেষ হয় কখন যখন তাহলে বেশ একটা লম্বা সময় এগারোটা পঞ্চাশ থেকে শুরু করে সোয়া তিনটা পর্যন্ত আজকাল বর্তমানে এখন আজকে যেটা ছিল তাহলে এই যে লম্বা সময় এই সময়ের মধ্যে আওয়ালক নামাজ পড়লে বেশি ফজিলত পাবেন প্রথম অব্দি পড়ে নেব হ্যাঁ না বারোটা আড়াইটার সময় আওয়ালে একমাত্র যখন প্রখর রোদ থাকবে গ্রীষ্মকাল তখন একটু রোদ্রের তাপটা কমিয়ে নামাজ পড়া হচ্ছে উত্তম মাসলা রাখতে হবে জি কারণ মানুষের কষ্ট এই ঠিক বারোটার সময় নামাজ পড়তে বারোটা সাড়ে যখন হবে গ্রীষ্মকালে বৈশাখ জষ্টি মাসে ওই সময় কষ্ট সুতরাং ওই নামাজটা আউয়ালোক্ত না পড়ে আধা ঘন্টা যদি একটু লেট করে দেওয়া যায় তাহলে ওই সময় কি হবে রোদের যে প্রখরতা আছে আহ সেটা কি হয়ে যাবে কমে আসবে আসছে বিষয়টি বলছে আর জোহরের নামাজ আউয়ালে পড়া হচ্ছে বাইরে বেরোয়া যাচ্ছে না ফাইয়াস্তাহেবতা তখন জোহরের নামাজকে বিলম্ব করে পড়াটাই মুস্তাহাবন ফারেদিন জামাত হবে না আমি একাই আছি এই জায়গায় সেখানেও জামাত জামাতের জন্য যদি জামাত একসাথে সবাই মিলে বা মহল্লার লোকের হাতে ঠিক না কিন্তু যখন আপনার হাতে নেই সরকারের পক্ষ থেকে সময় নির্দিষ্ট এর তখন কি পারবেন জামাত আগে পরে করতে পারবেন না তখন এই সম্বোধনটা হবে সরকারকে যে গরমের দিনে একটু জাওয়ালের পর একটু লেট করে জহরের নামাজ পড়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে বারোটা বারোটায় জাওয়াল হয়ে যাচ্ছে আর দেড়টার সময় জোহর হচ্ছে না বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ জি আর সারা বছর দেড়টা কেন এই বিলম্ব কারণে মুস্তাহাব বলছেন এলা আইয়ানেরাল হারো জাতি করে গরমটা কমে যায় হম গরমের প্রখরতা কমে যায় কোরবাল আসরে হ্যাঁ আসরের কাছে না কতক্ষণ পর্যন্ত এই নামাজের থাকবে বলছেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গরমের প্রখরতা কমে যায় কোরবাল আসরে আসরের কাছাকাছি আসর যত যত আসরের দিকে যাচ্ছে তত গরমের প্রখরতা কমছে আর কি ঠান্ডা করিও। নামাজ কেমন ঠান্ডা করবি নামাজের রক্ত ঠান্ডা করিও নামাজের রক্ত একটু বিলম্ব করিও কেন ফাইন সিদ্ধাত হার ফাই জাহান্নাম কারণ গরমের প্রখরতা হচ্ছে জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত জাহান্নামের অর্থ কি এই ক্ষেত্রে মহাদেসেন কিরামদের একটা ব্যাখ্যা আছে আর এটা হচ্ছে সবচেয়ে ভালো নবী করিম সাল্লা ভেঙে কোনো কথা বলেননি যে এটা আমি এমনি উদাহরণ স্বরূপের প্রথম সাল্লাহাম যেটা বলেছেন বাহ্যিক শব্দ আর তা অর্থ যেটা বহন করে সেটাই অর্থটা অর্থাৎ এই জমিনে হ্যাঁ এই পৃথিবী গ্রহে যে গরমের প্রখরতা আসে সেটা থেকে আসে জাহ্মান্নামের ভাব থেকে জাহান নামের যে শ্বাস ছাড় থেকে তারা তাবিল কি করতে করে জাহান্নাম জাহান্ন নামের ভাবে যেমন প্রচন্ড গরম আছে ঠিকই তেমনি দুনিয়া এটা হচ্ছে ওই ধরনের গরম এই বলে তাবিল করেছে এক শ্রেণীর লোকেরা অনেকে মোতাহরিনের যে তাবিলটা বর্জনীয় করা ঠিক নয় মোত্তা বোখারি মুসলিমের হাদিস এই ছিল জোহরের রক্ত সম্পর্কে কথা সলাতুল আসার আসরে সলাত কখন সুরা কখন শেষ ছয় বছরের জোহরের রক্ত শেষ হলেই আসর রক্ত শুরু হয় মাঝখানে কোনো গ্যাপ নেই কখন এই অক্ত শুরু। এর সাথে সাথে মনে রাখতে হবে যেমন দুপুরবেলা জোহরের রক্তের জন্য বলা হয়েছে ফাইয় জওয়াল যেটা মানে দুপুরবেলা মাথার উপর সূর্য থাকা সময় যে ছায়াটা থাকে হ্যাঁ ওইটা বাদ দিতে হবে ঠিক ওই রকমই এখানে ওই কথাটি আবার এখানে আসছে বলা হয়ে গেছে যে জোহর রক্ত কখন শেষ হয় যখন এক কাঠি পরিমাণ হবে আর মাথার উপর সূর্য থাকার সময় যতটা হইতো ছায়া ওই ছায়াটা তাতে কি করতে হবে সামিল করতে হবে ঠিক ওই রকমই তখনই তো শুরু হচ্ছে আসরের সময় তো ঠিক একই কথাই ওই কথাটি আর কি এক কাঠি পরিমাণ তার সাথে প্লাস কি ওই দুপুর বেলা মাথার উপর সূর্য থাকাকালীন যতটা ছায়া পড়েছে ওই ছায়াটা তাতে সংযোজন করতে হবে কখন পর্যন্ত চলবে আসর ঠিক করে কতটা জানার সময় সূর্য ডুবা পর্যন্ত হ্যাঁ শোনেন এখন কি বলছে লেখক ওয়াম তার দুই এলাকা আসরের চলতে থাকে কতক্ষন পর্যন্ত সূর্য হলুদ বর্ণ হওয়া পর্যন্ত সূর্য হলুদ হয়ে যায় কখন যখন সূর্য আর তাপ থাকে না সূর্য আর তাপ থাকে না মোটামুটি আজকাল আহ ধরেন পাঁচটা শাড়ে পাঁচটার পরে তার মোটি তাপ থাকে না তাই না সূর্যের তাপ আর গায়ে এমন লাগছে না হয় কি হয় না এই সময়গুলো তাহলে বোঝা গেলো যে সূর্য দুবার বেশ কিছুক্ষণ আগে ঘন্টা দুটি বক্তব্য রয়েছে উক্তি রয়েছে তার মধ্যে সঠিক মত এটা যে আসরের শেষ হচ্ছে যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যাবে আর হলুদ হয়ে যাবে মানে তার তাপ এখন বড় অবস্থা শেষ সেই সময়টাই আসরের অলিলামতক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ সূর্য কি হয়নি হলুদ বর্ণ হয়নি আসফার থেকে ইসফাররা আসফার মানে কি রঙের নাম জানেন না আরবিতে হলুদ না। এটা হচ্ছে সাড়ে তিনটা হচ্ছে পড়তে হবে কিন্তু ধরেন সফরে আছেন সফরে আছে এইরকম সময়গুলিতে আউ্বালক্ত না পড়ে আর চলি চলি করি কি করি না আমরা আর একটু চলি তারপরে নামাজ পড়ছি তো কতক্ষণ পর্যন্ত পড়ে নেবেন হলুদ বর্ণ হওয়ার নামাজের টাইম হচ্ছে ধরেন কত সোয়া তিন সাড়ে তিন পাঁচটা বেশি বললাম বরং সাড়ে চারটার মধ্যে পড়ে উচিত দেখবেন যে হলুদ বর্ণ কখন হচ্ছে এরপরে যদি পড়েন পরে পড়েন তাহলে আপনার এই অক্ত থাকলো না সঠিক মধ্যে অক্ত থাকলো না সঠিক মধ্যে একমাত্র কার জন্য অক্ত আছে যার জন্য মজবুরি আছে নিরুপায় আসরের অর্থ কে দুই ভাগে ভাগ করা হয়েছে পছন্দনী অ নিরুপায়ের অর্থ অক্ত শেষ হয়ে যায় না একবারে অক্ত আছে কিন্তু আপনার মত শখ করার লোকের জন্য শখ করে যারা বিলম্ব করে তাদের জন্য না নিরুপায় উজু করার ব্যবস্থাও পায়নি পানীয় নেই আর গাড়িতে বসে আছি তাহলে এখন তালে টাইম পড়তে হয় হ্যাঁ এইরকম টাইম নামাজ পড়লে আর তারপরে আপনার কীবাও সামনে করতে পারছি এরকম পরিস্থিতি আর আমি বাস থেকে নামতে বা পানি পেতে আমার মোটামুটি হয়তো কাছে কাছাকাছি হবে কিন্তু এখন এক ঘন্টা বেলা থাকবে তাহলে এইরকম লোকের জন্য মজবুরি মজবুরি কিন্তু একটা লোকের কাছে পানিও আছে আর সে নামাজও পড়তে পারবে তারপরে ঠিক আছে আরো টান দি আরো টান না না না এগুলো পেট্রোল পাম্প ভালো না চলি শ্বাস করতে গিয়ে নামাজ শ্বাস করতে গিয়ে নামাজ পড়বো করতে করতে গিয়ে কি হয়ে গেল পাঁচটা পার হয়ে গেল তাহলে ওর গুণাগার হবে বুঝা গেছে এবারে উদাহরণ হাঁ যা হচ্ছে পছন্দনীয় অক্ত শুরু শেষ শেষ কখন সূর্য হলুদ বর্ণ হলে শেষ আপনি পানির ব্যাপারটা গাড়িতে আছি অনেক বলতে পারে যে ওখানে বিনা পানিতে তেমন করে নজবেন তাই না কিন্তু নিরূপায় হচ্ছে যে ঘুম চলিস এম মন ঘুম কেউ যাগা আবার ঠিক আছে কোন উপায় নেই যে গেছেন আপনি গেছে আপনি বলবেন যে নামাজ কাজা না কাজা না অক্ত আছে নিরুপায় ব্যক্তির অক্ত আছে তাই বলছেন যে নিরুপায় ব্যক্তির অক্ত চলতে থাকে সূর্য ডুবা পর্যন্ত দলিল এর এর দলিল আবহাওয়া বলছেন এখন এইভাবে যদি দুই ভাগ করি এই আসর অক্ত কি একটা হচ্ছে পছন্দনী অক্ত আর একটা হচ্ছে নিরুপায়দের অক্ত তাহলে দুই হাদিসের সমন্বয় হয়ে যাচ্ছে আর যদি এইরকম ভাগ না করি তাহলে কি করে একটা হাদিস ছাড়তে হয় কি না লাগবে আর ফেকা বুঝা লোক লাগবে দুটো কি যতক্ষণ সূর্য হলুদ বর্ণ না হচ্ছে তো তখনই তো শেষ সেই মুসলিম হাদিস বলছে আবার আবুহা রাজি আল্লাহ হাদিস কি বলছে যে যেই ব্যক্তি এক রেখাতে নামাজ সূর্য আগে পেয়ে গেল সে আসর পেয়ে গেলে তো যদি আমরা আসরকে দুই ভাগে ভাগ করি একটা পছন্দ নিয়ে অক্ত তো পছন্দের অক্ত শেষ হয় কখন হলি বর্ণ হইলে আর আরেকটা হচ্ছে নিরুপায়দের রক্ত তো সূর্য অন্দো চলতে থাকে তাহলে দুটো আমল হয়ে এটাও কথা ওটাও কথা দুটো উপর আমল হয়ে গেল বোঝা গেছে কি যায়নি জি আমি এর উদাহরণ দিয়ে মাঝে মাঝে বুঝাই যে এখন ধরেন আমার আলোচনা চলছে আপনাদের হ্যাঁ সকলকে বলছি যে বসে যান ঠিক না এটা হচ্ছে আম হুকুম তাই না আরেকজনকে বলছি যে বাইরে একটু কাজে যান ও যদি বলে আপনি বললেন বলছি এটা হচ্ছে হ্যাঁ উত্তম যে এখানে বসে যাওয়া কিন্তু এখানে নির আছে যার ফলে বাইরে যেতে হচ্ছে বোঝা গেছে এবারে মানে এক রাখাত নামাজ পাবেন শুধু ঝাঁকতে পেরেছেন অথবা ভুলে গেছিলেন মনে হয়েছে উঁচু করতে করতে এখন মাত্র এক রেখাত নামাজ পড়তে তিন চার মিনিট লাগবে তিন চার মিনিট আছে সূর্য ডুবতে এই সময় কি করবেন হ্যাঁ এক সূর্য ডুবার আগে পড়েন তিন সূর্য ডুবা অবস্থায় ডুবার পরে পড়েন কোনো অসুবিধা নেই স্পষ্ট তিন রেখাত কিন্তু আপনার নিষুদ্ধ অক্ত হইল সূর্য ডুবছে ওই সময় এমনি নামাজ শুরু করা নিষেধ আছে কিন্তু এই নামাজ যেহেতু ফরোজ নামাজ যখনই আপনি এক রেখাত নামাজ পড়তে পারবেন সূর্য ডুবার আগে এক নামাজ পড়তে পারবেন তোমার আর এক রেখাত ঠিক সূর্য উঠছে ওই পড়েন আপনার জন্য যায় কিন্তু একজন লোক এমনি নামাজ পড়বে বলছে আমি নফল নামাজ পড়বো ঠিক সূর্য উঠছে যাইজ না চলবে না নিষিদ্ধ দ্বিতীয় হাদিসটি এক রাখার নামাজ আসরের পেলে ডুব আগে বাকি তিন রাখার নামাজ পরে পড়ে নাও আসর পেয়ে নামাজের দুটো অক্ত আছে একটা অক্ত হচ্ছে ওক্ত ইখতি পছন্দনীয় অক্ত ও দরুরার দ্বিতীয় অক্ত হচ্ছে নিরুপায় ব্যক্তির অক্ত ওসান্নফি আবাই আসরের নামাজ আউল পড়া ভালো ভালো নামাজখানে পড়া ভালো শোয়া তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দশ পনেরো মিনিট সময় দিলেন যাওয়া হচ্ছে আউ্লাই ভালো একমাত্র জোহরের ক্ষেত্রে বলা হয়েছে কারণ আল্লাহআলা মহান আল্লাহ ইরশাদ করছেন না তার আগে বলছেন যে এই আসরে নামাজকে সলাতে উস্তা বলা হয়েছে কোরআনে ভাষায় কি বলা হয়েছে আরবর যার ব্যাপারে আল্লাহাকাল বর্ণনা করতে এই সলাতের ফজিলতের কারণে বিশেষভাবে আল্লাহাক এই নামাজের কথা উল্লেখ করেছেন আসরে নামাজের কথা মহানাল্লাহাদ করেছেন সুরে বাকায় দুইশো আটত্রিশে হাফিজুল আল্লাহ সালে তোমরা সকলেই হ্যাঁ নামাজ গুলির সলাৎগুলির করো সুরক্ষা করো ও সলাতিল উস্তার বিশেষভাবে মধ্যবর্তী সলাতের হেফাজত করো মধ্যবর্তী নামাজের হেফাজত করো কুমল্লাহ কানে তিন আর আল্লাহর সামনে তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও নামাজে দাঁড়াবে যখন তা আল্লাহর সামনে কি হয়ে দাঁড়াও বিনয় কানে তিন মানে হচ্ছে বিনয়ী হয়ে দাঁড়া এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর একটি অর্থ হচ্ছে নিরবতার সাথে দাঁড়া মানে দুনিয়ার কাজ কর্ম কথা সব বাদ দাও দুটোই দুনিয়ার কোনো কথা চলবে না দুনিয়ার কাজ চলবে না ঠিক তেমনি খুশুর সাথে বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে প্রমাণিত আন্না সলাতুল আসরে এ মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে আশ্রয়ের নামাজ এটা হচ্ছে সব সঠিক মত এছাড়া এই ক্ষেত্রে বহু মত রয়েছে দ্বিতীয় মতটি হচ্ছে ফজর নামাজ আর এই দুইটি নামাজেরই বেশি গুরুত্ব আসর নামাজ এবং ফজর নামাজ আসর এবং ফজরের সলাপ যদি কেউ হেফাজতের সাথে পড়তে পারে বাকি নামাজের ক্ষেত্রে হতেই পারে না যে সে নামাজ পড়ে না অসম্ভব যেই ব্যক্তি আসর পড়ে যেই ব্যক্তি ফজর পড়ে তাকে জোহরের কথা বলতেই হবে না তাকে মাগরে বেশার কথা বলতেই হবে না জি এই জন্য যারা তাদের মধ্যে মুনাফি কি রয়েছে নামাজ যারা পড়ে না তাদের মধ্যে কি রয়েছে মুনাফি কপা সলাগরে সলাম ডুবে শুরু তখন ঠিক এই গরু কুরসাহ সূর্যটা পুরোটা ডুবতে হবে কুর্স বলা হয় যে গোলাকার রয়েছে সূর্যের পুরোটা ডুবতে হবে সূর্যের অর্ধেকটা ডুবেছে নামাজ হবে হ্যাঁ আশি নব্বই শতাংশ ডুবে গেছে না দেখা যায় লামিন ওয়ালামিন যাওয়ালিন না নিচু জায়গা থেকে সমতল ভূমি থেকে না পাহাড়ের উপর থেকে পাহাড়ি এলাকায় যারা বসবাস করে নিচে থেকে হয়তো সূর্য দেখা যায় কিন্তু পাহাড়ের উঠলে উঠলে কি হ্যাঁ পশ্চিম আকাশে সূর্য দেখা যাবে ছোট মোট পাহাড়ে পাহাড়ের উপরে দিকে তো সূর্য দেখা যায় না আমাদের মাগরে হয়ে গেছে চলবে চলবে না পাহাড়ে চলবে না কিন্তু পেলেনি এই মশলা লেখক উল্লেখ করেনি মাস হবে নাকি এরকম কোনদিন আমি বহুবার চেপেছি সূর্য মনে হচ্ছে যে ডুবে গেল এখন যখন এয়ারপোর্টে আছি তখন মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে কিন্তু ফ্লাইট তার সাথে উঠল ঠিক সূর্য ডুবছে ফ্লাইট উড়ে অনেক সময় দেখা যায় তারপরে ওপরে গিয়ে দেখি সূর্য দেখতে পাচ্ছি একবার হয়েছে তার মধ্যে একবার আসছিলাম কুইয়ের থেকে ওই রকম অবস্থা দেখে সূর্য ডুবে একটু মনে হচ্ছে সূর্য ডুবে গেছে আর ওড়ার পরে দেখছি মাসা বেশ কিছু দেখতে পেলাম তারপরে আলো সূর্য দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছি জানা আপনি প্লেনে আছেন নাম না দেখতে পাচ্ছেন যে না সূর্য দেখা যাচ্ছে সূর্য আছে এখন নজ পড়া যাবে আপনার জন্য তখন জি আমরা ওখানে ডুবাইতে আচ্ছা যারা বসবাস করে শহরে গ্রামে যেখানে সূর্য ডুবলো কি ডুবলো না বোঝা যায় না বুঝা তো বাইরে মাঠে না বোঝা যাবে যে সূর্য ডুবছে গ্রামের লোক গ্রামের ভিতরে থাকলে বুঝতে পারবে লোক তো বুঝতেই যে কখন সূর্য ডুবলো না ডুবলো তো ওরা কি করবে ওদের ক্ষেত্রে শোনেন একটা লক্ষণ শোনেন ওরি দেখবে নাকি সূর্য ডুবে গেছে হ্যাঁ পঞ্চাশতলা একশো তলা বিল্ডিং আপনি টাওয়ারের পাশে বাস পাবেন কি করে বুঝবেন পশ্চিম দিকে সব টাওয়ার আর টাওয়ার কি করে বুঝবেন সূর্য ডুবেছে কিছু নজর আসে না গাছপালা কিছু নজর আসে না রাতে যখন রাত আ তাড়া করে আসবি কোন দিক থেকে রাত তাড়া করে আসে পূর্ব দিক থেকে রাত মানে হচ্ছে রাত হ্যাঁ অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তাড়া করে আসছি এ তো প্লেনে যাচ্ছি তারপরও হ্যাঁ দিনে প্লেনে উঠেছেন আসার পরে আর তারপরে হঠাৎ করে দেখলেন যে দিন দেখতেতে অন্ধকার দেখতে দেখো তাহলে প্লেনে তো স্পিডে তাড়া করে কি আসছে অন্ধকার তাড়া করে আসছে রাত তাড়া করে আসছে আরো কবিদের ভাষায় আমরা একসঙ্গে অনেক কবিতা পড়েছি আরো যে যেমন চাদর দিয়ে কোনো কিছু ঢাকা হয় তারপরে দিলেন চাদর ঢাকা দিয়ে দিলেন ঢেকে গেল না ঢেকে গেল না তো মনে হচ্ছে অন্ধকারটা আল্লাহ পাকের এই রাতের অন্ধকারটা যেমন কিসের মতো চাদরের মতো চাদর দিয়ে পৃথিবীকে ঢেকে দিল অন্ধকার হয়ে গেলো বলছেন না বিশ্বার সালাম যখন এই দিক থেকে রাত আগমন করবেই তারা পালায়ন করবে আপনার এলাকা থেকে যেখানে বসবাস করেন পূর্ব আকাশ থেকে রাত আসছে আগমন করছে আসছে আর দিন পালাচ্ছে দিন পালিয়ে গেছে তখন রোজাদার ইফতার করবি চারিদিক একবার গভীর অন্ধকার না গভীর অন্ধকার তো অনেক পরে হবে মোটামুটি অন্ধকার হয়ে গেছে যাতে অনুমান করছেন আর সূর্য নেই সূর্য থাকলে এইরকম অন্ধকার হইতো না এখন অন্ধকার হয়ে গেছে সুতরাং সূর্য কি হয়েছে একমাত্র মেঘলা কাজ যদি থাকে চারিদিকে মেঘে ঘিরে আছে তখন একটু সমস্যা আছে তখন অধিক সতর্কতা অবলম্বন করতে হবে কি করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে ঘড়ি না গ্রামে এমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে জি আব্বার কাছে শুধু ঘড়ি থাকতো উনি চলে গেছেন হাটে আর আসেননি মাঝে সময় আমরা দেখি সবাই এফতার টেফতার করে ফেলেছে আর অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ আসমারজি আল্লাহ আবাক এরকম হয়েছিল এফতার করার পরে পরে সূর্য উঠে গেছে জি মেঘলা কাছে ওতে কোনো ক্ষতি নেই জি সূর্য ডুবে ফাঁকা আকাশে দেখবেন যে লাল হয়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে হ্যাঁ মোটামুটি ঘন্টাখানিক লাল হয়ে থাকে যদি আকাশে মেঘ না থাকে তাহলে চেনা যায় সাফা কাকে বলে সাফাক আমরা সাধারণত বাংলায় এটার অনুবাদ করি পশ্চিম আকাশের হ্যাঁ লাল আবহাওয়া হর পর এমন সাদা বর্ণ যাতে সংমিশ্রণ থাকে লাল বর্ণের এই আবহাওয়া একেবারে লাল থাকে না লাল সাদা আহ মিক্স থাকে এটা যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ আসে ততক্ষণ পর্যন্ত মাঘরেবের সময় যেমন উত্তর দক্ষিণ পূর্ব তেমনি পশ্চিম আকাশ হয়ে গেছে তার মানে এখন পুরোপুরি মাগরেভের রক্ত শেষ হয়ে গেছে আনুমানিক মাগরেবে রক্ত কমপক্ষে এক ঘন্টা থাকে কমপক্ষে জি এক ঘন্টা তো থাকে আমাদের দেশের মানুষরা বা মসজিদে যারা হেমাম এরা এত তাড়াহাড়া করে মানুষকে করতে উজুটা বাথরুমও সারতে দেয় না অনেক সময় দেখেছি ওই দিকে আজান দেন্লা আজান দিয়ে নামতে নামতে এদিকে কেমন আরেকজন দিয়ে বৈশাখ আজান হয়েছে রমজান মাসে আর এফতার করে সাথে সাথে আজানের সাথে বাড়িতে বেরিয়েছি এক রকাত শেষ দুই রাত শেষ কখনো জামাতো পাওয়া যায় না করার জন্য এমনিতেও পাঁচ থেকে সাত মিনিট সময় দেওয়া উচিত যাতে করে অজু বাথরুম সেরে মসজিদ এসে জামাত ধর তারপরে লাল বর্ণটা শেষ হয়ে চলে যায় আদন এসেছ তারপরে সাদা হে থাকে লালটা শেষ হয়ে গিয়ে কিছুক্ষণ সাদা হয়ে থাকে শুধু সোমাই তারপরে সাদাটাও শেষ হয়ে যায় পুরো অন্ধকার হয়ে যায় সাদাটাও যখন শেষ হয়ে গেছে তার মানে লাল আভা অলরেডি আগে শেষ হয়ে গেছে মগরীবের রক্ত শেষ হয়ে গেছে পড়াটাই সন্ন্যত কারণ তিরমিজিতে রয়েছে আদি করতেন এজা গারাতী শামসু সূর্য ডুবে গেলি সূর্য ডুবে গেলে মাগরে নামাজ পড়ে নিতেন ও তাওয়ার এবং পর্দার আড়ালে যখন সূর্য চলে যেত আর সূর্যের কোনো কিছু দেখা যায় না তখন পড়ে আর যারা তার পরে তাবেন যে পড়াটি হচ্ছে সন্ন্যত আর তারপর আরেকটি দলিল জিব্রাইল আলি সালাম দুই দিন নামাজ পড়িয়েছিলেন বললাম না শুরুতেই জিব্রাইল আলাম সূর্য ডোবার পরে পরে প্রথম দিনও আর দ্বিতীয় দিনও তখন অন্যান্য নামাজগুলি প্রথম দিন আওয়ালক আর দ্বিতীয় দিন শেষ অত্থে আখের এর দ্বারা বোঝা যায় আর সবসময় নামাজ পড়েন জিবুর আলী ইসালাম কি করেছেন সাল্লাহবিনবী নবী সালামকে নামাজ পড়িয়েছিলেন ফিলিয়া মিল আউল আসানি প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে গরু বিশ্বার পরে পরে এসার সালাতের টাইমের শুরু করে এলানিস পর্যন্ত অর্ধেক রাত পর্যন্ত এসার টাইম কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে যে এসার নামাজের টাইম কতক্ষণ চলতে থাকে ফজর পর্যন্ত না না ফজর পর্যন্ত ফজর পর্যন্ত কথাটি হইল আর বারোটা কথাটি ভুল এটা কোনো কারো মত না দুটি মত এই ক্ষেত্রে আছে একদল বলছেন যে এশার নামাজের শেষ সময় হচ্ছে অর্ধেক রাত কত নিস্ফুলল নিক রাত আরেক দল বলছেন যে না ফজর পর্যন্ত হম ফজর পর্যন্ত কিন্তু ফজর পর্যন্ত যারা বলছেন তাদের মতটি দুর্বল তাদের মতটি একমাত্র এটা যদি বলা যায় আসর নামাজের মতো যে কখনো হয়তো কেউ যদি নিরুপায় হয় তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে কেউ কেউ বলেছেন দলিল কি যে অর্ধেক রাতে এসার অর্থ শেষ হয়ে যায় কারণ একই হাদিসের একটা করে অংশগণনা করে বড় হাদিসের এসার অর্থ কতক্ষণ পর্যন্ত চলতে থাকে এলা লাইলি অর্ধেক রাত পর্যন্ত অর্ধেক রাত মানে কি অর্ধেক রাত মানে রাত বারোটা অজ্ঞতা পুরো রাত শেষ এখন জি তো এটা হচ্ছে শেষ সময় রাতের আর আহ সময় হচ্ছে রাতের হচ্ছে সূর্য অস্তমিত হওয়া এই দুই সময় কে ভাগ করেন দুই ভাগে মাঝখানে যেটা বলবো এটা হচ্ছে নিঃফুল্ল শীতকালে ভিন্ন হবে গ্রীষ্মকালে ভিন্ন হবে প্রতিদিন পরে ছয়টা হবে ছয়টাতে মাগরে আর ফজর আজান চারটা আটত্রিশ আজকে আজকাল হচ্ছে চারটা আটত্রিশ চারটা চল্লিশ ধরে নেন পাঁচটা থেকে নিয়ে পাঁচটা চল্লিশ থেকে নিয়ে চারটা চল্লিশ হবে ছটা থেকে হ্যাঁ এগারোটা দশ এগারোটা দশে তাহলে ভালো করে জেনে নেন যে এসার রক্ত শেষ হয়েছে অনেক সময় আমরা এমন হইল যে নামাজ পড়ার না এসে পৌঁছেছি আর ওখানে আর নামাজ পড়ার সময় পেলাম না গত সময় যেটা জেদ্দার প্রোগ্রাম ছিল ওই আর নামাজ পড়তে পেলাম না ফ্লাইট আছে সাতটায় হ্যাঁ নামাজ আর এসব পড়তে পারলাম না চলে আসলাম দামে নামলাম তখন দেখি নয় এখন যদি বাসা আসতে আসতে এগারোটা হয়ে যায় তার মানে আপনার এসার অর্থাগার গুণাগার আপনাকে নামাজ পড়ে আসতে হবে কিন্তু ওখানে যদি আপনার রিস্ক থাকে যে আমার সফরে ফ্লাইট ক্যান্সেল হইতে পারে আবার তাহলে আপনি চলে আসেন এখানে এয়ারপোর্টে আগে নামাজ পড়েন তারপরে বেরান কিন্তু আপনি এখানে আমি তো সফরে আছি চল বাড়ি যাই তারপরে নামাজ পড়বো না আলহামদুলিল্লাহ চলে আসলাম তো যদি এইরকম সময় পাওয়া যায় তাহলে আপনি মাগের সাথে এসাকে জমা করে নেন আর যদি সময় না পাওয়া যায় তো আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কি করতে হবে হ্যাঁ নামাজটা পড়ে নিতে মধ্যে পারছি না পারেন আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে তেমন করবে যদি আপনার উজুন না থাকে কিন্তু নামাজ পড়তে হবে অক্তের মধ্যে নামাজ পড়তে কারণ অক্ত কি শর্ত ফরজ হচ্ছে শর্ত আর শর্ত হচ্ছে ফরজ ইশার সম্পর্কে বলছেন অর্ধেক রাত পর্যন্ত এসার নামাজের কথা বলছেন এসার নামাজের ক্ষেত্রে আওয়াল অফতে পড়া ভালো না একটু বিলম্ব করা ভালোটা মশলা না এশান নামাজ যত বিলম্ব পড়বে তত উত্তম কিন্তু করে তোর লোক নাই তো দশটা সাড়ে দশটা পড়েন তো উত্তম বেশি এই মশলা মনে রাখবেন হাদিস আসছে আর যদি জামাত হয় তাহলে জামাতকে নিয়ে বিলম্ব করতে হবে হ্যাঁ সবাই জামাত করবে আটটার সময় আর আপনি না আমি আটটার সময় পড়বেন আমি উত্তম নামাজ পড়ব আপনি দশটাই চলবে একা জামাত বলছেন যে নামাজ বিলম্ব করা মানে এসার নামাজ বিলম্ব করা তাকে এসার নামাজ বিলম্ব করা শেষ পর্যন্ত এটা উত্তম একাকের জন্য আর জামাতের জন্য ফাইন সাক্ষার আলমা আমি কষ্ট করা হয় আপনি না হয় অফিসে চাকরি করেন সারা দিন বসে আছেন হ্যাঁ সুখী মানুষ কিন্তু মেহনতের কাজ করে এই লোকগুলি অনেক জায়গাতে এরকম করে এবার ছুটি গিয়ে দেখলাম যে এক মসজিদে রাত নয়টায় এসান নামাজ পড়ছে কষ্টকর অনেক কষ্টকর আমার লোক তো পরিণা উচিত গ্রামের লোক কষ্টের কাজ করছে সবাই ওই জায়গায় বসে থাকবে নয়টা পর্যন্ত এমন না হয় যে অনেক হয়ে এসে রাত নয় যদি জামাত করা হইতো তাহলে ঘুমিয়ে পড়বে এরা মামুমিনের যেন কষ্ট করা হয় তো মোস্তাহ হচ্ছে তাজিউল হাফি আউ্লে আউ্বাল অক্তে তাড়াতাড়ি করে কি করা তখন তা এই নামাজ পড়ে নিতেনা আর যখন দেখতেন যেন এখনো লোকজন আসেনি তখন কি করতেন আঃারা বিলম্ব করতেন ঠিক আছে আসুক আরো লোক আসুক দু চারজন এসছেন আসুক সব আসুক এরকম করতেন আরো বলেছেন একটি করতাম রাতের তৃতীয় অংশ পর্যন্ত তাহলে রাতকে তিন ভাগ করেন হ্যাঁ তাহলে কত হবে সাড়ে নটা দশটা ধরে রাখেন কষ্ট নয় মতো সেই জন্য এতটার সময় জামাত হবে আমাদের গ্রামাঞ্চলে অনেক জামাত ফিক্সড নেই সেখানে দেখতে হবে শীতকাল ঠান্ডার সময় লোকজন চলে এসছে না না না আমাদের টাইম আছে এত না জরুরি নয় তাড়াতাড়ি পড়ে তাহলে সবাই চলে এসছে যারা আসে তারা চলে এসছে আগে ঘুমিয়ে যাওয়া মকরুহ অপছন্দনীয় ঘৃণীত নিষেধ করেছেন কারণ যারা এসার আগে ঘুমিয়ে যায় অধিকাংশ লোক জামাত ধরতে পারে না পরীক্ষিত আর ক্লান্ত ব্যক্তিরা অনেকে এরকম না ঘুমানো যাইজ নাই ওদের জন্য জি মকরু তাহারি তখন বলবো যাদের জামাত ছুটার আশঙ্কা আছে তাতে করে ঘুম গভীর না হয়ে যায় ফা আর জামাত ছুটে না যায় এসা নামাজ না ছুটে যায় ওয়াইক রাহুল হাদিস বাধা এই এসার সলাৎ হয়ে গেছে আর বিনা কাজে রাত জেগে থাকা এটাও মকরু এইভাবেই হাদিস এসছে আর ফেসবুক নিয়ে বেশি ফেসবুকে দেখতে আছেন দেখতে আছেন স্ট্যাটাস লিখতেই আছেন আজকাল কিছু লোকেরা এসা পরে ভালো কাজ না একমাত্র যদি গঠনমূলক কাজ হয় দিনের কাজ এই ক্ষেত্রে আবার দলিল আছে এসা পরে দিনের আলোচনা আমাদের আলোচনা যেমন চলছে মানে মশলা সামনে উঠতে পারে যে এ হাদিস যেখানে আছে যে এসা পরে গল্প গুজব মকরু তো আমরা যে দিন শিখছি বা শিখাচ্ছি এটা একটা আর একটা হচ্ছে যে অধিকাংশ লোক যারা দোকান পাটে চাকরি করে তারা এসা পরে ডিউটি করছে রাত দশটা এগারো পর্যন্ত তাদের হুকুম কি হ্যাঁ হালাল কাজ করছেন হারাম কাজ করছে তারা রুজি রুজি তলাশ করছে তারা এই ডিউটি না করলে তাদের রুজি আসবে না ঠিক না দিনকে সুন্দর করেন আপনার নমাজ রোজা কে সুন্দর করেন আপনার দুনিয়া কে সুন্দর হালাল রুজি তলাশ করেন আপনি ডিউটি পেছেন তো করেন আপনি দশটা এগারোটা ডিউটি সেটা করেন কারণ তার মাধ্যমে আপনার রুজি আসবে আপনার স্ত্রী রুজি আসবে আপনার বাপ রুজি আসবে এইরকম কাজ হলে ঠিক আছে গঠনমূলক কিন্তু বিনা কাজে অভ্যাস বানিয়ে নিয়েছেন কিছু লোকেরা কোম্পানিতে চাকরি করে সন্ধ্যা ডিউটি শেষ তারপরে আড্ডা দিয়ে আসলো মার্কেটে আর না হলে ফেসবুক নিয়ে বসে থাকলো না হলে টিভি চালিয়ে বসে থাকলো আর তারপরে ঘুমাবে রাতে এগারোটায় এটা মাকু কারণ এর কুপ্রভাব পড়ে ফজর নামাজের উপর আর তাহা যদি বড় তো জীবনে তফিক হবে না এই জন্য এসা পরে ওই হাদিসটা নিয়ে এসে বলেছেন যে যদি দিনের কথা আলোচনা এসা পরে হয় তো সেটা পছন্দনীয় অপছন্দনীয় নয় সেটা অবশ্যই প্রয়োজন অধিকাংশ আজকাল মানুষ ফিরি হয় দিন শেখার জন্য পরে এক মর্মে হাদিস রয়েছে আর একটা মর্মে হাদিস রয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী তে গল্প করা যখন হাদিস জানলেন গল্প গুজব কি নিষেধ মকরু এখন স্বামী স্ত্রী গল্প করবেন মকরু হবে নাকি না মকরু হবে না কারণ ওই মর্মে আরেক হাদিস রয়েছে নবী করিম সালাম যখনই বিছানায় যেতেন তখন স্বামী স্ত্রী কিছুক্ষণ গল্প করতেন তারপরে ঘুমাস হাদিস রয়েছে পুরো জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক আছে আর গিয়ে অনেকে আছে এরকম সারাদিন পয়সার পয়সা রোজি আর রোজি টাকা টাকা এই ডিউটি আর ইনকাম সব করে গিয়ে সাঁতে সাথে খাওয়া খা ঘুম শুরু করে দিল আর স্ত্রীর হক হাতি করলে তুমি স্ত্রী কেউ হক হয়ে গেলো কমপক্ষে আধা ঘন্টা একটু গল্প করেন কথা বলতে থাকেন আর তারপরে ঘুম চলে আসল। এটা হচ্ছে সন্ন্যতির তরিকা এটা হচ্ছে তরীকা হ্যাঁ অনেকে আছেন এইরকম কিন্তু বিছানায় গেলেই ঘুম ওইদিকে স্ত্রী মনে একটু আমার সাথে একটু কথাটা বলবে দিলেন সাথে সাথে ঘুম আচ্ছা এর ভিন্ন আপনার সাথে এসা পরে গল্প গুজব অপছন্দ করতে অপছন্দ করতেন ঘৃণা করতেন ওহুয়া আর তাহাদুস হাদিস মানে হচ্ছে তাহাদুস মানাস মানুষের সাথে গল্প গুজব করা সুতরাং উচিত হবে এসা পরে তাড়াতাড়ি শুয়ে যাওয়া রাতে আহাজুদ পড়তে পারে তাতে উঠে যাবে তাহাজুদ পড়বে ওয়াই ফাজীন আর সক্রিয় फजरे नाम जमाते पड़ते घूम चापसे फजरे क्लानि लागसे मन चाहना कौन नामू हो नाम রাতের এসা পরে জায়গাটা যদি বিনা ফায়দাতে অনার্থক হয় সার্থক নয় গঠনমূলক না যেমন বললাম আমরা এই যাক লেগার সাহিহীন সৎ উদ্দেশ্য যদি হয় ওয়াহাজাতিন প্রয়োজন আছে জাগান হবে না ফজর নামাজ ইয়াবুইল ফজর দ্বিতীয় ফজর উদয় হওয়ার পর থেকে দ্বিতীয় ফজর মানে হচ্ছে শুভ সাদে শুভকে ফজর দুই ভাগে ভাগ করে ফজরে কাজে আর একটা হচ্ছে পার্থক্য হচ্ছে পূর্ব আকাশে যারা আকাশ মেঘ মুক্ত আর আপনি খোলা মাঠে কোনোদিন যদি থাকেন ওই ফজর আগেখানে ওই সময় দেখতে পারবেন এই দুই পার্থক্যটা যদি দেখেন আপনি যে খাড়া খাড়ি ভাবে কি হচ্ছে পূর্ব আকাশ ফর্ষা হচ্ছে পূর্ব দিকটা ফর্ষা লাগছে কিন্তু খাড়া ভাবে আড়া ভাবে চওড়া ভাবে লয় এটা হচ্ছে ফজরে কাজে হ্যাঁ আসলে ফজর হয়নি কিন্তু মনে হচ্ছে যে পূর্ব আকাশ ফর্সা ফর্সা ভাব লাগছে তখন কিন্তু ফজর হয়নি নবিস্বর বলছেন তখন তোমরা সাড়ি খেতে থাকো অসুবিধা নেই চাহরি খেতে আর ফজরের সাদেক বা শুভ সাদেক হচ্ছে সত্যিকার কখন হয়েছে যখন আকাশে চৌড়া ভাবে ফরসা হয়ে আসছে যখন আসছে ওই দিক থেকে তখন পূর্ব আকাশটা চৌড়া ভাবে কি হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে ফরসা হয়ে যাচ্ছে একেবারে গোটা দুনিয়া ফরসা হওয়া নাই শুধু আকাশ পূর্ব আকাশটা শুধু যেদিক থেকে সূর্যটা উঠতে যাচ্ছে ওই দিকটা এটা হচ্ছে শুভ সাদেক তখন ফজরের সময় কি হয়ে যায় শুরু হয়ে যায় এটাকে ফাজ বলা হয়েছে আর এটা চলতে থাকে কতক্ষণ পর্যন্ত উদয় হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হচ্ছে সূর্য উদয় ফদয় হওয়া থেকে ফজর উদয় হওয়া মানে যে ফজরের নামাজ আউ্লক এজাহ তবে নিশ্চিত হইতে হবে যে ফজর হয়েছে ঘড়ি দেখা আজকাল নিশ্চিত হচ্ছে ঘড়ি না থাকে তো পূর্ব আকাশটা যেমন বললাম যে আপনার চড়া ভাবে ফর্সা হয়ে যাচ্ছে ঠিক আছে লিয়ান্নাল ফজের নামাজ পড়তেন ভোরের অন্ধকারে ভোর হয়েছে কিন্তু পৃথিবী অন্ধকার হয়ে আছে এই সময় নামাজ পড়তেন এই সন্নতটি সৌদি আরবে আছে যে ফজর নামাজ বুঝতে পারেনা অন্ধকার হয়ে আছে এইসব ফজর নামাজ হচ্ছে হচ্ছে না হচ্ছে না ভারত বাংলাদেশ পাকিস্তানে যেহেতু আছে না ফর্সা করে নামাজ পড়তে হবে কি করতে হবে ফরসা করে নামাজ পড়বে যার ফলে গোটা দুনিয়া একবারে জোনাক হয়ে যায় ফরসা হয়ে যায় তারপরে হানাফি মসজিদে ফজর হয় আমরা ছোট কালে যে তো ওরা বংশগত হানাফি ছিল ভাইগুলো আলহামদুলিল্লাহ আল্লা ভাইগুলো সহি আকিদা পাওয়ার পর আলহামদুলিল্লাহ ওরা দাওয়াত প্রথম আমার লাইফে প্রথম আমার মাধ্যমে সহি আকিদা গ্রহণ করেছে এবং ছাত্র জীবন এটা ছাত্র যখন দাও দাওয়ার ও ফারে হয়নি তখন ওর সাথে যেহেতু ঘনিষ্ঠ বন্ধু আমার চাইতে চার পাঁচ বছর বড়ো আর কলেজ ইউনিভার্সিটি পড়া বিএ পড়া করত ওই সময় তাকে দাওত দিলাম বললাম যে সরাসরি তরিকা আর মজাবধারীদের তরিকা হচ্ছে যে কোরআন হাদিস মানব কিন্তু ভাইয়া মজাহ মজাবে যদি স্বীকৃতি দেয় হাদিসের দা মানলাম না হলে রেজেক্ট হ্যাঁ আমাদের মজাবে দিলাম রসুলের হাদিসকে আর আহলাদিসার না। তো ওদের সাথে দেখা করতে ফজর পর আসতাম এখানে এসে দেখি এখনো লোকজন উজুব করছে আমাদের জামাত হয়ে গেছে হেঁটে এসেছি আরো সাত আট মিনিট ওদের মসজিদের কাছে আসছি তো দেখছি এখন উজু চলছে অথবা কোনোদিন জামাত শুরু হয়েছে এখনো জামাত শুরু হয়নি ওরা নামাজ পড়ার দশ পনেরো মিনিট পর্যাল করে না করে না হানজিদের মিনিট ম্যাক্সিমাম আধা ঘন্টাও থাকে না পনেরো বিশ মিনিটের মধ্যে সূর্য উঠে যায় তো এই রকম করাটা আসলে অনুত্তম যে হাদিসগুলিকে তারা পেশ করছে সেই হাদিসের অর্থ জোনাক করে দেওয়া না ভরসা করে দেওয়া না নিশ্চিত হইতে হবে যে কি হয়েছে শুভ হয়ে গেছে সন্ধ্যের ভিত্তিতে নামাজ পড়বে না কি জানি ভোর মনে হয়ে গেছে ভোর মনে গেছে গড়িও নেই ভোর মনে হয়ে গেছে আর নামাজ শুরু করে দিলেন না চলবে না যতক্ষণ নিশ্চিত না হবে কারণ সময়ের আগে নামাজ হবে না তো বলছেন অন্ধকারে নামাজ পড়েছেন নাম আনহা কেউ যদি কোন নামাজ ভুলে যায় অথবা নামাজের সময় ইচ্ছা কিন্তু শুয়ে থাকে ইচ্ছা করে নয় যে জাগতে নিয়ত ছিল যে ফজরে উঠবো তারা গোনাগার হবে না ফালিও সাল এদা জাকারাহা যে ব্যক্তি ভুলে যায় কোন নামাজ অথবা অনিচ্ছা কিন্তু ঘুমিয়ে থেকে যায় ঘুম ভাঙে নাই আর ঘুম ভাঙাবার কোন লোক নেই তার সে যেন নামাজটা পড়ে নেই যখনই তার স্মরণ হবে অথবা যখনই ঘুম ভাঙবে এছাড়া কোনো কাপড় এক দু হাজার টাকা করে দিলে চলে যাবে মানুষ মারা গেছে তারপর এখন কাপড়া ধরছে গ্রামের বিদ্যার্থী মৌ সাহেবেরা মোল্লারা হাদিস বলছে লাকারাতহা কোনো কাফারা নেই নামাজে বোঝা গেল কা আছে না নেই কোন কফার নেই ভালো হাদিস মনে রাখবে কোন কফার নেই এক হাজার দু কেন সারা পৃথিবীর বাংলাদেশের রাজতন্ত্রের আর সারা জীবনে ও রাজা হয়েছে হয়েছে তার ৫০ বছর বাঁচলো থাকবে ও যদি আমি রাজাটা যাব না ফজরটা পড়বো না এই রাজত্ব তোমাকে দিয়ে দিলাম বা খায়রাত করে দিলাম হবে হবে না সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী মুসলিম যদি বলে যে বাবারে ফজরটা ফবো না ধন টা করে বোখারি মুসলিমের হাদিস ফা তাজিবুল মোবাদুলি কাদ সাল ফায় তা সুতরাং যে নামাজগুলি ছুটে গেছে সেগুলি কাজা করার জন্য তাড়াহোড়া করতে হবে আলাল ফোর দ্রুত জোহরের নামাজ আজকে জোহর ছুটে গেছে আগামী দিনে জহর সাথে জোহর পড়বে না করে না বেদাত এটি বেদাত ঠিক না এটা সাঁতের সাথে পড়তে হবে বেঁচে থাকবেন কি করে জানলে যে আগামীকালকে আমার জোহরটা কাজা করবো আগামীকালকে আসরটা কাজা করব আগামীকালকে মাগরে কাজা করবো এই ধারণা ভুলছেন আওয়াম। অপেক্ষা করা যাবে না ওই অক্ত ওই নামাজের অক্ত আসা পর্যন্ত যেই অক্তটির সদৃশ্য এই অক্ত মানে মাগরেব কাজা করবেন আগামী মাগরেবে জোহর কাজা করবেন আগামী জোহরে গত জোহর ছুটে গেছে এইরকমটা চলবে না যেই ধারণাটি হচ্ছে কিসের বাদুল আওয়াম কিছু জনগণের অশিক্ষিত মুসলিমদের অথবা বিদ্যার্থী বললাম অরিদদের যাদের কাছে দলিল টলিল নাই ওয়ালা ইউ আক্ষে রহা এলা খরু আক্তি নেই আর নামাজ কে এত বিলম্ব করবে না যে কিসে নিয়ে চলে যায় নিষিদ্ধে নিয়ে চলে যায় এরকম হাল সাথে সাথে নামাজ পড়বে হ্যাঁ এর সঠিক অর্থ হচ্ছে একটু আগে হাদিস বললাম যে এক রাগার যদি নামাজ পেয়ে যান সূর্য উঠার আগে অথবা সূর্য আগে তো করবেন নামাজ শুরু করবেন না লেট করবেন শুরু করবে এটা হচ্ছে হাদিসের কথা সন্ন্যতির কথা আর এক শ্রেণী লোকের ধারণা এখন তো সূর্য উঠতে যাচ্ছে এক রেখা পড়বো আর তারপর উঠে যাবে তো থাক সূর্যটা ভালো করে ডুবে যাক আর তারপরে শুরু করব। এটা করবে না। এই রকমের নামাজ দেরি হয়ে গেছে এক রাগাত পড়তে পারে এক রাগাত সূর্য উঠার সময় পড়তে হবে সুতরাং এটা ভুল ধারণা যে আরেকটু লেট করে দি সূর্যটা ভালো করে উঠে যাক তারপরে পড়ব। চলবে না চলবে ওইটাই বলছেন বিলম্ব করবে না এই কোন নামাজে নামাজি কতদূর পর্যন্ত এলা পার হওয়া দিয়ে কাজা আদায়ের মত কাজাটা কেমন করবেন যেমন আপনি টাইমে আদায় করলে যে তরিকায় পড়তেন ওই তরিকাতে পড়বেন সুতরাং নামাজের কাজা করতে কামা তো আদা যেমন যথাসময় আদা করা হয় প্রথম কথা জামাতের নামাজ ছুটে গেছে আপনার নামাজ যদি টাইমে পড়তেন তো জামাত করতেন না করতেন না কাজা করার সময় একে একে কাজা করবেন না কি করবেন জামাত করে কাজা করবেন এবার বুঝেছেন অনেক বুঝে এখন কাজা হয়ে গেছে আর পহিলা জামাত হয়ে গেছে সবাই একে একা পড়া শুরু করল হ্যাঁ অথবা বাড়িতে ধরেন বাড়িতে আমি কাজা করব টাইম চলে যাওয়ার পরে তো আপনার ছেলে নিজের ঘরে স্ত্রী আপনি হ্যাঁ কয়েক কয়েকজন আলাদা আলাদা নামাজ পড়ছেন আলাদা পড়বেন না জামাত করবেন জামাতের নামাজ জামাত করে কাজা করবেন আচ্ছা জেহরি নামাজ উচ্চ সড়কেরা ছিল যদি আসল টাইমে পড়তেন তাহলে উচ্চ স্বরে কেরাত ছিল এখন টাইম পার হয়ে গেছে ফজর ফজর নামাজ যেমন জোরে কেরাত সূর্য ওঠার পরে আপনি জানতে পেরেছেন জাগানা পেয়েছে অথবা খেয়াল হয়েছে এখন কাজা করছেন আপনি সূর্য উঠার পরে দিনে দিনে কাজা হচ্ছে এখন আসতে কেরাত না জোরে কেরাত হ্যাঁ জোরে কেরাত কাজা কেমন হবে আদায়ের মতো হবে বা কায়দাটায় জানেন কাজা কেমন হবে জোহরের নামাজ বা আসরের নামাজ সূর্য ডুবার পরে পড়ছেন জোরে কেরাত করবেন নাকি না জোরে আদায়ের মত হবে জাহারি আহারা যদি জাহারি নামাজ হয় তাহলে জাহারি উচ্চ পড়বেন উচ্চ কেরাতের নামাজ উচ্চ পড়বেন ওয়াইল আসার আর যদি উচ্চ নামাজ না হয় তাহলে আসতে আসতে পড়বেন মরাত্মা বাতান তাহলে তরতিবের সাথে পর্যায়ক্রমে আদায় করতে হবে যে নামাজ আগে ফরজ হয়েছে ওই নামাজকে আগে আদায় করতে হবে জোহর ও সুতরাং ফজর থেকে ছুটেছে ধরেন ফজর প্রথম তারপরে জোহর তারপর আসর এভাবে যদি নামাজ শুরু করা যায় তো মোদিনে ঢুকে পড়বে এদিকে নামাজ পড়তে থাকবে মদিনের ভিতরে ঢুকে পড়বে আর মদিনে ঢুকে গেলে নারী শিশুদের ইজ্জত নিয়ে চিন্তায় নামাজ পড়তে পারেননি মাগরে টাইম হয়ে গেছে বরং অন্ধকার হয়ে গেছে আসরের নামাজ পড়া সময় পাননি এমন ভাবে প্রথম আসর পড়েছিলেন অন্ধকার হওয়ার পরে তারপরে মাগরে মুসলিম হাদিস ওয়াস কত কিন্তু কখনো কখনো এই পর্যায়ক্রমটা হ্যাঁ কি হয়ে যাবে আপনার থেকে নেমে যাবে মানে এটা জরুরি থাকবে না তখন কখনো কখনো যেটা পর্যক্রমে আদায় করা সেটা আপনার থেকে নেমে যাবে সেটা বিন্যাস যদি ভুলে যান হঠাৎ করে খেয়াল নাই যে আর আসর বাকি আছে পরে খেয়াল হয়েছে আরে তো আসর তো আসর তো সেইটা আছে তাহলে এই ক্ষেত্রে অসুবিধা নেই অথবা মাসলাই জানেন না মাসলাই জানেন তো মাফ করে দিল আল্লাহ জিখাসিয়া ফাতেল হা দে অথবা যে নামাজটা উপস্থিত হয়েছে সেই নামাজের অর্থ চলে যাবে এক তো এসা কাজা আছে তারপরে কি করছেন এসা যদি এখন শুরু করেন তাহলে কি হয়ে যাবে সূর্য উঠে যাবে তখন কোনটা পড়বেন ফজর আগে পড়ে হবে এই ক্ষেত্রে তরতিপ তখন আবশ্যক থাকবে না বা তর্তীপের খেয়াল হবে না ছুটে যাবে কি করবেন জুমার নিয়ত করে নেবে ওয়াল জামাত এইরকমই জামাত ধরার জন্য জানাজা জানাজা গিয়ার পরে পাওয়া যাবে জামাত ঈদের জামাত পাওয়া যাবে সবকিছুর কাজা আছে অনেকে জিজ্ঞাসা করেন সন্ন্যত কাজা করবো কি করবো করে নেন বেতর বেতরের কাজা করে নেন কিন্তু দিনে যদি কাজা হয় তাহলে বেতর হ্যাঁ জোর পড়তে হয় পড়া যাবে না মনে রাখবেন যে কথাটি লেখক এখানে বলেনি একটি হাদিস্লামের কনো রাতে যদি যেত তাহলে বারো করে নিতেন এরকম করবেন বলে যারা তাহার লোক না ভেতরে এক রাগাত পড়তেন ধরেন রাতে ভেতরে এক ছুটে গেছে তিন রাগাত পড়তেন তাহলে কি করবেন দিনে দুই অথবা চার করে নেবেন যদি নিরুপায় হন না আমি মোটে এখন পারছি না নিরুপায় তাহলে তার জন্য ওই যারা নিরুপায় ব্যক্তি তাদের অক্তটি আর এমনিতে পছন্দনীয় অক্তেই নামাজ পড়তে হবে এখানে নামাজের অক্ত সম্পর্কে শেষ হল কথা লম্বা